आज प्राय सा जन्म है তিনি কি স্রিত সর্বশেষ বার্তাবাহক ছিলেন মোহাম্মদ সাল্ল আলহ্লামের জন্ম হয় তার বাবার মৃত্যুর পর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এক সোমবারে সভ্যতার কেন্দ্র থেকে দূরে মক্কার হাসিন বংশের প্রায়শ করছে পরবর্তীতে মা ও দাদাকে হারানোর পর তার দায়িত্ব গ্রহণ করেন চাচা আবুতালি কিন্তু চাচার অর্থাভাবের কারণে মরু সংগ্রাম পরিবেশে অল্প বয়সে রাখালের কাজে নামতে হয় জীবিকার সন্ধানে তৎকালীন অধিকাংশ আরবের মতোই লেখা পড়ার কোন সুযোগ পাননি তিনি তিনি ছিলেন লিখতে বা পড়তে। অন্যান্য মতোই ব্যবসাকে পেশা হিসেবে করেন তিনি। ২৫ বছরে এসে প্রথম বিয়ে করেন তাও আবার পনেরো বছরে বড় দুবারের বিধবা খাদিজাউদ্দুল রহমান তৎকালীন ঐতিহাসিক বাস্তবতা ও সংগ্রাম মুখ কোন মানুষের পক্ষে মানব সভ্যতায় কিলো অবদান রাখা সম্ভব ছিল মক্কার লোকদের কাছে তিনি অত্যন্ত বিশ্বস্ত সৎ ও নিষ্ঠাবান হিসেবে সুপরিচিত ছিলেন তাকে মক্কার আখ্যায়িতার মহাবিশ্বের সকল কিছু স্রষ্টা পালন কর্তা রক্ষাকর্তা সমস্ত ক্ষমতা বঞ্চ একমাত্র মোহাম আল্লাহ নির্দ্বিধা স্বীকার করার পর তার সান্নিধ্য অর্জনে মধ্যস্থরূপে বহু সৃষ্টির উপাসনা অত্যাচার দুর্নীতি শোষণ যুদ্ধ অশ্লীলতা নারীর অবমাননা প্রভৃতিপূর্ণ গোপ্য নির্ভর সমাজে তিনি মানুষের জন্য কাজ করে যেতে থাকেন্টাব্দে রমাদান মাসে হেরা গুহায় নির্জনে অবস্থানকালে তিনি পরম স্রষ্টার পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হন যা নিয়ে আসেন সম্মানিত দুধ জিবরিনথলিক এনসাইক্লোপিডিয়া অনুযায়ী মোহাম্মদ স্বয়ং এ ধরনের অভিজ্ঞতার সামনে আতঙ্কগ্রস্ত সংশয় অনিশ্চিত হয়ে পড়েছিলেন স্ত্রী স্বজনদের কাছ থেকে আশ্বস্ত হওয়ার পরই তার প্রত্যয় জন্মাল সত্যি তিনি স্রষ্টার পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছেন তার আহ্বানে যারা সারা সারাদেন তাদের অধিকাংশই ছিল তার আত্মীয় ও পরিচিত মাঝে যারা জানতেন তার সততা নিষ্ঠা সত্যবাদীতা ও চরিত্র সম্পর্কে প্রায় তিন বছর পর স্রষ্টার নির্দেশে তিনি প্রকাশ্যে স্রষ্টা প্রেরিত বাণী প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন যে সকল প্রকার উপাসনা ও সর্বক্ষেত্রে আনুবত্য পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন পরম স্রষ্টার মহান অল্লাহ এবং তার প্রজ্ঞাপূর্ণ ইচ্ছার কাছে জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করাই হলো একমাত্র মুক্তির পথ আর তিনি হলেন সৃষ্টা মনোমিত একজন বার্তাবাহ শোষণের সমাজ বদলের এই আহ্বানের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে তৎকালীন শুরু হয় তাদের উপর নির সকল গোপ্যের সম্মিলিত হত্যা প্রচেষ্টার মুখে তিনি মাতৃভূমি ত্যাগ করে ইয়াস্রি অর্থাৎ মদিনায় হিজরত করেন মদিনায় পর্যায়ক্রমে গড়ে উঠে ইসলামিক রাষ্ট্র এরপর সত্যের সংগ্রামের জীবনের শেষ দশকে এসে জড়িয়ে পড়তে হয় একের পর এক যুদ্ধে অবাক করার মতো ব্যাপার হলো তার অংশ নেওয়া প্রায় সাতাশটি যুদ্ধে উভয় পক্ষে নিহতের সংখ্যা ছিল মাত্র এক হাজার আঠারো জন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগেও যুদ্ধকালীন করেছিলেন তা আজকের তথা তথাকথিত সর্বসমাজও অর্জন করতে পারেনি তাছাড়া যুদ্ধবন্দীদের সাথে সদাচরণের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন ইসলামের তীব্র সমালোচক স্যার উইলিয়াম মূর পর্যন্ত তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন যা থেকে পরবর্তীতে জন্ম নেয় নবসভ্যতা পৃথিবীটুকে আর কোন বিপ্লব সংঘটিত হয়নি যা এত অল্প সময়ের মাঝে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিতে পেরেছে যদি লক্ষ্যের বিশালতা এবং সবচেয়ে খ্যাতিমান মানুষেরা গড়ে তুলেছে বাহিনী আইন ও সাম্রাজ্য মাত্র তারা যদি কিছু গড়েও থাকে তা ছিল জাগতিক কর্তৃত্ব মাত্র যা প্রায়শ তাদের চোখের সামনেই টুকরো টুকরু হয়ে ভেঙে পড়েছে এই মানুষটি কেবল বাহিনী আইন সাম্রাজ্য মানুষ রাজত্বের ধারাকে বদলে দেননি বরং বদলে দিয়েছিলেন তৎকালীন পৃথিবীর এক তৃতীয়াংশে বাসকারী লক্ষ লক্ষ মানুষকে অধিকন্ত তিনি বদলে দিয়েছিলেন পূজার বেদী স্রষ্টার ধারণা ধর্ম আদর্শ বিশ্বাস এবং মানবাত্মাকে দার্শনিক বাগ্মী স্রষ্টার দূর আইনদাতা আদর্শের বিজেতা যৌক্তিক বিশ্বাসের কোন প্রতিষ্ঠাতা প্রতিমাহীন প্রভু শ্রদ্ধাভাচন ব্যক্তি মিষ্টি পার্থিব সাম্রাজ্য ও একটি আধ্যাত্মিক সাম্রাজ্যের স্থাপতি তিনি হলেন মহাম্মাদ যে কোনো মানদণ্ডেই মানবের মহত্ব পরিমাম করা হোক না কেন আমরা জিজ্ঞেস করতেই পারি আছে কি এমন কোন মানুষ যে মহাম্মাদের চেয়ে মহত্তর মজবত স্মিথ বলে রাষ্ট্র ও ধর্ম দুদিকের প্রধান ব্যক্তিত্ব তিনি ছিলেন একই সাথে সিজর এবং পোপ তিনি এমন ধর্মগুরু ছিলেন যার ছিল না বৌদ্ধের মতো গাম্ভীর্য এমন রাষ্ট্রনায়ক ছিলেন যার ছিল না সিজারদের মতো প্রাচুর্য সদা প্রস্তুত সৈন্যবাহিনী কোনো দেহরক্ষী ছিল না কোনো পুলিশ বাহিনী না ছিল কোনো নির্ধারিত বেতন যদি কোন ব্যক্তি কখনো যথাযথ ঐশ্বরিক প্রেরণায় শাসন করে থাকে তবে তিনি হলেন মহান্মাদ এমনকি তার আদর্শের প্রতিপক্ষরাও তাকে অন্যতম শ্রেষ্ঠ আইনদাতা হিসেবে স্বীকৃতি দিয়েছে অথচ এই মহামানবের জীবন ছিল খুবই সাধারণ ইসলামের লিখেন তার আবাস তার আহার এসবের মাঝে ছিল এক বিরল সরলতা তিনি ছিলেন এতই যে তার সঙ্গীদের থেকে কোন বিশেষ কর্ম গ্রহণ করতেন না আর না তার ভৃত্য থেকে এমন কোনোভাবে সাহায্য নিতেন যাতে নিজে করতে পারতেন যে কেউ যে কোনো সময় তার সাথে সাক্ষাৎ করতে পারত তিনি অসুস্থদের দেখতে যেতেন এবং সকলের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন তার প্রধান্যতা উদারতা ছিল সীমাহীন এবং তেমনই ছিল সমাজের কল্যাণের প্রতি তার উৎকণ্ঠা চতুর্দিক থেকে তার নিকট অবিরতভাবে আগত অসংখ্য উপঠৌকন ও প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ স্রোতের ন্যায় আসা সত্ত্বেও তিনি অতি সামান্ড নিজের জন্য রাখতেন এমনকি তাও রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচনা করেছিলেন মৃত্যুর পর তার একমাত্র কন্যা ফাতিমার নিকট নয় বরং রাষ্ট্রীয় কোষাগারে প্রেরণ করা হয়েছিল পশ্চিমা বিশ্বে ধর্মান্ধ ও ধর্মবিরোধী দুই সম্প্রদায়ের মানুষই তার চরিত্রকে কুরুষিত করার চেষ্টা করে আসছে বহু শতাব্দী থেকে। নোবেল বিজয়ী সাহিত্যিক ঠমাসকার লাইল তাই আক্ষেপ করে বলেছিলেন মোহাম্মদ সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা হলো তিনি ছিলেন একজন বেশি প্রবঞ্চক অসত্যের মূর্ত প্রতীক যার ধর্ম হল কেবলই অজ্ঞতা ও হীনবুদ্ধিতা সমষ্টি এ ধারণা এখন যে কারোর কাছে অগ্রহণীয় পশ্চিমাদের মিথ্যার ফুলঝুরি যা প্রবল উৎসাহে এই মানুষটির চতুর্দিকে পুঞ্জীভূত করা হয়েছে তা কেবল আমাদের জন্য লজ্জা করে তার আদর্শকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও আজ হাজার বছর পরও তার আদর্শ কর্ম সজীব হয়েছে অসংখ্য মানুষের জীবনে তার পবিত্র নাম পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রিটিশ নেতৃত্ববিদ ডেভিড জর্জ হোবার গুরুত্ববহ হোক আর তুচ্ছই হোক তার দৈনন্দিন চালচলন এমন এক নৈতিক আদর্শ স্থাপন করেছে যা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সচেতনভাবে অনুসরণ করে চলেছে মনোরব এমন নিখুদ মানুষের আর কোন দৃষ্টান্ত নেই যাকে এত ভুক্ষানুভুঙ্ক্ষরূপে অনুসরণ করা হয় মনোরম বিশেষজ্ঞ প্রফেসর জোস ম্যাসারম্যান যে কোন জননেতার অবশ্য পালনীয় তিনটি দায়িত্বের মানদণ্ড বিবেচনায় মত প্রকাশ করেন সম্ভবত মোহাম্মদই হলেন সর্বকালের সর্বসেরা নেতা তিনি তিনটে দিকেরই সমন্বয় ঘটিয়েছিলেন আমেরিকান ইতিহাসবিদ মাইকেল এইচ হট এর নিরপেক্ষ গবেষণায় বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছেন মোহাম্মদ তিনি তার বহুল আলোচিত গ্রন্থে লিখেন বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় সবার শীর্ষে মোহাম্মদকে স্থান দেওয়ায় আমার এই সিদ্ধান্ত পাঠকদের কাউকে হয়তো অবাক করবে এবং অন্য কেউ এই বিষয়ের প্রশ্ন উত্থাপন করবে কিন্তু তিনিই হলেন মানব সংস্কৃতের ইতিহাসে একমাত্র ব্যক্তি যে ধর্মীয় ও রাষ্ট্রে দুই ক্ষেত্রেই সর্বোচ্চ সফলতা ঢিকারী মহাবাদ প্রতিষ্ঠা উপচার করেছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি ধর্মকে এবং পরিণত হয়েছিলেন অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক নেতায় তার মৃত্যুর তেরোশো বছর পর আজও তার প্রভাব শক্তিশালী ও ব্যক্তির প্রায় বাষট্টি বছর বয়সে এই মহামানব বিদায় জানান এই নশ্বর পৃথিবীকে किंतु आज बेचे आर आदर्शे दर्शन चेतनए कर्मी